আল নামে রয়েরতিশয় মেহানামে আল্লাহ শুনিতে পাইয়াছেন সেই মহিলাটির কথা स्वीर बेपार लइया तुम्हार सहित तर्कर्क करते ही कथबार्ता তোমাদের মধ্যে যেসব লোক নিজেদের স্ত্রীদের জিহার করে তাহাদের স্ত্রীরা তাহাদের মা নহে তাহাদের মা তো তাহারা যাহারা তাহাদিগকে জন্মদান করিয়াছে এই লোকেরা একটা অতীব ঘৃণ্য ও সম্পূর্ণ মিথ্যা কথা বলে আর আসল কথা এই যে আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও মার্জনা কারি কবির মো নবীর যেসব লোক নিজেদের স্ত্রীদের সহিত জিহার করে पर स्पर्श कर पूर्व के उपदेश दे तुम्हरा जाह से अबहित না যেন পরপর দুইটি মাস রোজা রাখে পরস্পর স্পর্শ করার পূর্বে আর যে লোক ইহাও করিতে সমর্থ হইবে না সেজন্য ষাট জন মিসকিনকে খাবার খাওয়ায়। এইরূপ নির্দেশ দেওয়া হইতেছে এই জন্য জানো তোমরা আল্লাহ এবং তাহার রাসুলের প্রতি ইমান বস্তু তো ইহা আল্লাহর নির্ধারিত সীমাবিশেষ আর কাফিরদের জন্য রহিয়াছে মর্মান্তিক আজাবিমি যেসব লোক আল্লাহ ও তাহার রাসুলের বিরুদ্ধতা করে তাহাদিগকে ঠিক তেমনি ভাবে অপমানিত ও লাত করা হইবে যেমনি ভাবে তাহাদের পূর্ববর্তী লোকদিগকে অপমানিত ও লাঞ্ছিত করা হইয়াছে আমরা তো সুস্পষ্ট প্রমাণ সম্বলিত আয়াতসমূহ নাজিল করিয়াছি আর কাফিরদের জন্য নির্দিষ্ট রহিয়াছে অপমানকর আজাব এই অপমান কর আজাব সেই দিন হইবে যেদিন আল্লাহ ইহাদের সকলকে পুনরায় জীবিত করিয়া উঠাইবেন এবং তাহারা যাহা কিছু করিয়া আসিয়াছে তা তাহাদিগকে জানাইয়া দিবেন তাহারা তো ভুলিয়া গিয়াছে কিন্তু আল্লাহ তালা তাহাদের যাবতীয় কৃত গুনিয়া গুনিয়া সংরক্ষিত করিয়া রাখিয়াছেন আর আল্লাহ প্রতিটি জিনিসের ব্যাপারে সাক্ষী তুমি কি জানো না যে পৃথিবী ও আকাশমণ্ডলের প্রতিটি জিনিসই আল্লাহ এমন কখনো হয় না যে তিনজন লোকের মধ্যে কোনো কান পরামর্শ হইবে এবং তাহাদের মধ্যে আল্লাহ চতুর্থ হইবেন না কিংবা পাঁচ জনের গোপন পরামর্শ হইবে আর তাহাদের মধ্যে ষষ্ঠ আল্লাহ হইবেন না গোপন পরামর্শকারীরা সংখ্যা ইহার কম হোক কি বেশি যেখানেই তাহারা থাকিবে আল্লাহ অবশ্যই তাহাদের সঙ্গে থাকিবেন তারপর দিন তিনি তাহাদিগকে জানাইয়া দিবেন তাহারা কি কি কাজ করিয়াছে আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কেই অবহিত ويتناجون بالاسم والعدوان ومعصيه الرسول واذا جاءوك حيوك بما لم يحييك به الله واذا جاءوك حيوك بما لم به الله ويقولون في انفسهم তুমি কি সেই লোক তের দেখো নাই যাহাদিগকে গোপন পরামর্শ করিতে নিষেধ করা হইয়াছিল কিন্তু তৎসত্ত্বেও তাহারা সেই তৎপরতায় চালাইয়া যাইতেছে যাহা করিতে তাহাদিগকে নিষেধ করা হইয়াছিল এই লোকেরা লুকাইয়া লুকাইয়া পরস্পরে পাপাচার বাড়াবাড়ি ও রাসুলের নাফরমানির কথাবার্তা বলিতেছে আর যখন তোমার নিকট আসে তখন তাহারা তোমাকে এমন পদ্ধতিতে সালাম করে যেভাবে আল্লাহ তোমাকে সালাম করেন নাই তাহারা নিজেদের মনে মনে বলে আমাদের এইসব কথাবার্তার দরুন আল্লাহ আমাদিগকে আজাব দেন না কেন তাহাদের জন্য যাহার নামে যথেষ্ট তাহারা উহারই ইন্ধন হইবে তাহা হইবে তাহাদের অতিব দুঃখময় পরিণতি হে ইমানদার লোকেরা তোমরা যখন পরস্পরে গোপন কথা বলো তখন পাপাচার বাড়াবাড়ি ও রাসুলের নাফরমানের কথাবার্তা নহে বরং সৎ ও আল্লাহকে ভয় করিয়া চলার কথাবার্তা বলো এবং সেই আল্লাহ ভয় করিতে থাকো যাহার দরবারে তোমাদের গোকে হাসরের দিন উপস্থিত হইতে হইবে কান পরামর্শ করা তো একটা শয়তানি কাজ আর তাহা করা হয় এই জন্য উহার দরুন দুঃখিত ও চিন্তা ভারাক্রান্ত হইয়া পড়ে অথচ অনুমতি ভিন্ন উহা তাহাদের লোকদের কর্তব্য হইল কেবলমাত্র আল্লাহরই উপর ভরসা রাখা হে ইমানদার লোকেরা তোমাদিগকে যখন বলা হইবে নিজেদের সভাস্থলে প্রশস্ততার সৃষ্টি কর তখন তোমরা স্থান প্রশস্ত করিয়া দিবে তাহা হইলে আল্লাহ তোমাদিগ কে প্রশস্ততা দান করিবেন আর যখন তোমাদিগকে বলা হইবে উঠিয়া যাও তখন তোমরা উঠিয়া যাইও তোমাদের মধ্যে যাহারা ইমানদার ও যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে আল্লাহ তাহাদিগকে সু মর্যাদা দান করিবেন আর তোমরা যাহা কিছু করো আল্লাহ সেই বিষয়ে পূর্ণ অবহিত ইমানদার লোকেরা তোমরা যখন রাসুলের সহিত গোপনে একাকি কথাবার্তা বলিবে তখন কথা বলার পূর্বে কিছু সদ্গা দিও ইহা তোমাদের জন্য কল্যাণকর ও পবিত্রতর অবশ্য সদ্কা দেওয়ার মতো যদি কিছুই তোমরা না পাও তাহা হইলে আল্লাহ তো ক্ষমাশীল ও দয়াবান তোমরা কি ভয় পাইয়া গেলে এই যে একাকি কথা বলার পূর্বে তোমাদিগকে সদ্কা হইবে ঠিক আছে তোমরা যদি তাহা না করো আর আল্লাহ তোমাদিগকে ইহা হইতে ক্ষমা করিয়া দিলেন তাহা হইলে নামাজ কায়েম করিতে থাকো জাকাত দিতে থাকো এবং আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করিতে থাকো তোমরা যাহা কিছু করো সেই বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত তুমি কি দেখো নাই সেই লোক কে যাহারা এমন লোক দিগ কে বন্ধু বানাইয়াছে যাহারা আল্লাহর অভিশপ্ত তাহারা না তোমাদের লোক না তাহাদের তাহারা জানিয়া বুঝিয়া মিথ্যা কথার উপর কসম খায় আল্লাহ তাহাদের জন্য কঠোর আজাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন তাহারা যাহা কিছু করে তাহা অতিব মন্দ কাজ ই তাহারা নিজেদের কসমগুলিকে ঢাল বানাইয়া লইয়াছে ইহার সাহায্যে তাহারা লোক আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখে এই কারণে তাহাদের জন্য অপমানজনক আজাব রহিয়াছে আল্লাহর পাকড়াও হইতে বাঁচাইবার জন্য না তাহাদের ধনমাল কোনো কাজে আসিবে না তাহাদের সন্তান আদি তাহারা দুজোখের বাসিন্দা সেখানেই তাহারা চিরদিন থাকিবে হুম হুম যেদিন আল্লাহ তাহাদের সকলকে জীবিত উঠাইবেন তাহারা তাহার সম্মুখে ঠিক সেই রকম কসম করিবে যেভাবে তাহারা তোমাদের সামনে করিতেছে আর মনে মনে ভাবিবে যে ইহা দ্বারা তাহাদের কিছুটা কাজ সমাধা হইয়া যাইবে ভালোভাবে জানিয়ে রাখো উহারা সাংঘাতিক মিথ্যাবাদীতনিক শয়তান তাহাদের উপর প্রভাব বিস্তার করিয়া বসিয়াছে এবং সে তাহাদের অন্তর হইতে আল্লাহর স্মরণ ভুলাইয়া দিয়াছে ইহারা শয়তানের দলভুক্ত লোক জানিয়া রাখো শয়তানের দলভুক্ত লোকেরাই ক্ষতিগ্রস্ত হইবে लाछित लोक हईल ता जाहरा आल्लाहुलर प्रति बिरोधित कर लिखिए दिए रसुल निश्चित भाव विजयी थकब বস্তুত তো মহা মহাশক্তিমান পরাক্রমশালী ও সর্বজয়ী লিদ কৌ নয় মি নিল্ল হিউ মিল্লাহ লহ লৌকু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 তোমরা কখনো এমন দেখিতে পাইবে না যে আল্লাহ ও পরকালের প্রতি সব লোকদের প্রতি ভালোবাসা পোষণ করে যাহারা আল্লাহ এবং তাহার রাসুলের বিরুদ্ধতা করিয়াছে তাহারা তাহাদের পিতাই হোক কিংবা তাহাদের পুত্রই হোক বা ভাই হোক অথবা হোক তাহাদের বংশ পরিবারের লোক ইহারা সেই লোক आल्ला जहाँ हृदयमूल कर रूहदान कर शक्तिग के, के दाखिल कर सब्नदेशर्णाधारा प्रवाहमान थकिबा चिरदिन थकिबे आल्लाह सतुष्ट हईयाचन एहाराओ सन्तुष्ट हईयाल्लहर प्रति इहारा आल्लर दलभुक्त लोक जंगिया रख আল্লাহর দলভুক্ত লোকেরাই কল্যাণপ্রাপ্ত হইবে